حزتني نسمات الليالي فترا ابي بالي طيفا مري ابكتني صرخات الايام وانين تناما حول قيد واسير تكويني তার যেতে বড় জালিম কে হতে পারে যে ঘর মসজিদ তার নাম উচ্চারণে প্রদান করে এবং সে মসজিদ সমূহ করতে প্রাণপণ চেষ্টা করে আপনি হয়তো ভাবছেন এই ছবিগুলো ইরাক সেরিয়া কিংবা কাশ্মীরের মতো কোন যুদ্ধবিধ্বস্ত দেশের কিন্তু না এই চিত্রগুলো বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডের যে ভূখণ্ডে বাস করছি আমরা দেশের পতিতলয়গুলো বহাল তবীয়তে আছে মদেরবার ও নাইট ক্লাবগুলোও ঠিকঠাক চলছে কিন্তু ভালো নেই মসজিদগুলো মসজিদগুলোই যেন দেশের অসৌন্দর্যের একমাত্র কারণ সৌন্দর্য বর্ধন বিনোদন পার্ক নির্মাণ খেলার মাঠ তৈরি ইত্যাদির মতো নানা ফেব্রুয়ারি প্রকাশিত বাংলা ট্রিবিউনের একটি দেখা যায় দোসরা ফেব্রুয়ারি ডিএসটি সির এক 9 জানুয়ারি উদ্বোধন হওয়া এই মসজিদটিতে শত শত দর্শনার্থী নামাজ আদায় করত তাগুত রাষ্ট্রযন্ত্র একবারও বিবেচনা করল না এই মানুষগুলো কোথায় নামাজ পড়বে পাঁচই ফেব্রুয়ারি শুক্রবার ধানমন্ডি ওয়ালফেয়ার মসজিদ ভাঙার প্রতিবাদ জানিয়েছে মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করে বলেন ধানমন্ডি লেকের মধ্যে এমন অবৈধ অনেক স্থাপনা রয়েছে যেখানে মজজোয়া সহ নানা অশালীন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে কিন্তু সেসব স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না শুধু মসজিদ কেন ভেঙে দেওয়া হয়েছে সেটি আমাদের বোধগম্য নয় প্রিয় দেশবাসী এই হলো এই তাগুজ সরকারের নীতি খুচরা অজুহাতে মসজিদ ভাঙো আর মদের আড্ডা ও পতিতালয় পাহারা দাও রাতের আধারে ভোট চুরি করে গদিতে বসা এই মোরতাজ সরকার এই সাহস একদিনে পায়নি আমাদের তাদের সাহস হিন্দুত্ববাদী ভারতের মত মসজিদের দিকে হাত বাড়ানোর ইসলাম ও মুসলিমদের এই নাজুক মুহূর্তে মুসলিম ভাইবোনদেরকে সংঘবদ্ধ হতে হবে সোচ্চার হতে হবে তাগুদ সরকারের যাবতীয় ইসলাম বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেই সঙ্গে এই তাগুদ রাষ্ট্র ব্যবস্থাকে সমূলে উৎপাদন করে আল্লাহর জামিনে ঝাঁপিয়ে পড়তে হবে দাওয়াজ ও জিহাদের মোবারক সংগ্রামে ইশা সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমরা আবারও ঘরে দাঁড়াবে আকাশচম্বী হিম্মত নিয়ে এগিয়ে যাবে একে দিনের কঠিন পথে